তো ভারত উপমহাদেশে বড় আলেম ছিল কিন্তু এখন বললেন যে ভারত বাংলাদেশ পাকিস্তানে কারণ আরবের পরে যদি ভালো আলেম আলমা থাকে তো আপনার আরব দেশগুলির পরে ভারত উপমহাদেশে के दावी कर इच्छा कथास्त कथाजत अज्ञतार कारण लोकना जरा पढ़ार सूझ पाए पढ़ी तरह मोदी ने की আর ওরা বোকারিও যে পড়ায় কেমন যে তাবার পড়া পড়া ছাত্রা আর এইখানে যেটা পড়া হয় সেটা এত ভালো করে পড়া হয় আর এত হকাদী করে পড়া হয় যে ওই বললে একটা হাতির থেকে মশাই ইস্তেমবাদ হইতে পারে আপনার আমার কাছে অমরাতুল্লাহ যখন পড়ছেন বা বলগোল মাম পড়ছেন তখন বুঝতে পারছেন যে একটা হাতির থেকে কত মাসলা। তাও যে আমি আপনাদের কে ভালো হকাদাই করে দিচ্ছি এমন কথা নাই কিছুটা হকাদাই হচ্ছে অতি বুঝতে পারছেন তাহলে নিশ্চয়ই এর চাইতে ভালো মনে হয় ইউনিভার্সিটে পড়াশোনা হচ্ছে কিন্তু যারা পড়েনি আর তারপরে খাটো করার চেষ্টা করি মনে করে যে দেশে পড়াশোনা ভালো হয় আমরা পড়ে নাই দুইবার করে করেছি দেশে কতটা হাদিস বুঝেছি ভালো করে জানা আছে আর কতটা উসুল হাদিস মুস্তাল হাদিস বুঝেছি ভালো করে জানা আছে দেশে দুইবার ফারে হয়ে দা করি আর তারপরে আপনার কয়া কয়া কতটা যে আর সেখানে হ্যাঁ নাহ সারটা ভালো পড়েছি দেশেই দেশেই যথেষ্ট ভালো করে পড়েছি গ্রামার ভালো করে পড়েছি কিন্তু কথা হচ্ছে যে দেশে কতটা ফেকাম ভালো বুঝেছি আর কতটা মাতলা ইস্তামবাদ করা শিখেছি ভালো করে জানি মোদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এসে দুইবার করে হয় জিজ্ঞেস করলো যে ওই মোস্তালুর হাদিফের পাঁচটা কিতাবের নাম বলেন আমি দুটা বলার পরে বলতে পারি না দুটা বলার পরে বলতে পারি না সেটাও কতদিন আগে বলবো উনিশশো কি বলছে উনানব্বই এইটটি নাইনে কথা বলছি বোঝা গেছে দাওরা ভারেছি দুইবার পড়িয়ে এসছি সাড়ে চার বছর হেড মদার্স থেকে এসছি দেশের বোখারি পড়িয়ে এসছি দাওর এহাদিসের হেড মদার্স থেকে দশটা পনেরোটা স্টাফের হেড থেকে তারপর এসে ওসুল এহাদিস জিজ্ঞেস করেছে নখবাতুল ফিকির সারে রকবা হাফিজ হাজার দ্বিতীয় একটা ছোট পুস্তিকার নাম বলেছি তৃপ্তি আর নাই পাঁচটা জিজ্ঞেস করেছিল এখন যদি বিশটা জিজ্ঞাসা করেন তো বলতে পারবো এটা ভারত থেকে বাংলাদেশ থেকে শিখা না আরো দেশ মোদী ইউনিভার্সিটি থেকে শেখা তারা বলেন কিন্তু এক সে লোকেরা এখানকার পড়াকে মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য কি করে কি পড়া ওখানে কি পড়া আর জানবে তাইলে তো যে আঙ্গুর খেতে পারে না সে কি বলেছিল আঙ্গুর সম্পর্কে টক বলেছিল কে সেটা বানরে নাকি না মানুষে ছি হ্যা সেরি গালে বানর খেতে পেরেছে লাভ দিয়ে কিন্তু শিরকাল খেতে তাই না এই না আছে তো ওইরকম ব্যাপারটা যারা মোদি ইউনিভার্সিটি আসতে পারেনি এখানে সৌদি আসতেও পারেনি এখানে লেখাপড়াও করেনি তারা আমি হয়তো থাকলে ওইরকমই বলতাম এত পড়াশোনা এখানে করেছি ওখানে আবার কি ঠিক